بسم দারু এবং ভাজন চালা মাদ্রাসার দা হাদিস এবং হাফিজ ছাত্রদের সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ কমে বস্তু যেহেতু প্রাণ অবস্থিত একটি দাওরাই হাদিস মাদ্রাসার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের আয়োজন এবং আমরা সবাই জানি রাজবাড়ি শহরের মধ্যে মাদ্রাসার নাম হলো এলাকার নাম রাজবাড়ি হলো জেলার নাম মাদ্রাসার নাম হলো দারুল আলুম এই দারুল আলুম মাদ্রাসার পরিচয় সম্পর্কে যেহেতু আমরা এলাকায় রয়েছি এবং আমরা আশপাশে অবস্থান করি এবং আমাদের অঞ্চলের মধ্যে কৌমি মাদ্রাসা স্বাভাবিক ভাবে খুব কম চোখে পড়ে মৌলিক ধারণা থাকলে এই সমস্ত এই দারুল ওলমকে যদি আমরা চিনতে চাই তাহলে এখন থেকে দেড়শো বছর পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে এই দারুল ওলুমকে চেনার জন্য আরেকটা দারুল ওলুমকে চেনে আসতে হবে যেই দারুল আলুমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার সনে ঐতিহাসিক দেওবন্ধ এলাকায় ছাত্রা মসজিদের পাশে এক ডালিঙ্গা ছেড়ে নিচে তার সূচনা হয় এবং সেখান থেকে সারা দুনিয়ার মধ্যে ধীরে ধীরে একটা পর্যায়ে এই কমে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে যায় তার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এই সমস্ত মাদ্রাসা সম্পর্কে জ্ঞান অর্জন করা মৌলিক ধারণা রাখা আমাদের জন্য সহজ হবে আমাদের এই ভারতবর্ষ একটা সময় ছিল যখন বাংলাদেশ পাকিস্তান ভারত এই বিভাজনটা ছিল না বরং তিনটা তিনোটা সঙ্গে ছিল এক সঙ্গে অখণ্ড ভারত ভারতবর্ষ বা এই পুরো অঞ্চলটা পরিচিত ছিল উনিশশো সালে এসে সর্বপ্রথম ভারত এবং পাকিস্তান থেকে দুই ভাগ হয়ে যায় ভারতের মধ্যে এখন যে ভারতের যে অংশটা রয়েছে সেটাই থাকে পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটা প্রদেশ থাকে তার একটা প্রদেশ থাকে আমাদের এই বর্তমান বাংলাদেশ এর পর একাত্তর সালে এসে আরেকটা ভাগ হয় একই সঙ্গে ছিল তো এই ভারতবর্ষকে মুসলমানরা দীর্ঘ সাতশো বছর পর্যন্ত শাসন করেছে এই দীর্ঘ সাতশো বছরের শাসনকে মুসলমানদের শাসন বলা হয় ইসলামী শাসন নয় একটা হলো ইসলামী শাসন আর একটা হলো মুসলমানদের হল রাজনৈতিক এবং যার আইডল যার আদর্শ হবে মোহাম্মদ রসুল সাল্ল আলী সাল্লামের সেই রাজনীতি যে রাজনীতি তিনি মদিনার মধ্যে একশো বছর করে গেছেন তো দীর্ঘ সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল যার মধ্যে কখনো ইসলাম নাম ছিল দিন ইসলাম প্লাস হিন্দুইজম এই দুই ধর্মের মিশ্রণ ঘটিয়ে আলাদা ধর্ম প্রণয়ন করেছিল তো দীর্ঘ সাতশো বছর মুসলমানদের শাসন থাকার পর সতেরো শতাব্দীর শুরুর দিকে সেই ব্রিটিশরা এসে ব্রিটিশ মেনিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৌশল ক্রমে আমাদের এই ভারতবর্ষকে দখল করে নেয় তখন প্রথম দিকে মোগলদের সর্বশেষ যিনি সুলতান তিনি আসনের মধ্যে আসীন ছিলেন কিন্তু তার কোন ক্ষমতা ছিল না সব ক্ষেত্রে সেই ব্রিটিশ বেনিয়াদের এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা করত তো এই ইতিহাসটা বলার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন অনেক বিস্তৃত আলোচনার প্রয়োজন কিন্তু আমাদের হাতে সেই হিসাবে সময় খুবই স্বল্প এখন থেকে হাতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় আছে কিন্তু সংক্ষিপ্ত করে বলতে গেল থেকে দুই ঘন্টা প্রয়োজন এজন্য আল্লাহ ভরসা করে আমি শুরু করি করিদূর পর্যন্ত আলোচনা গিয়ে থামে বাকিটা তো সেই ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষকে দখল করে নেয় সেই সময় পর্যন্ত যেহেতু সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করে এসেছে তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিভিন্ন শেয়ার বিভিন্ন প্রতীক বিভিন্ন নিদর্শন জিন্দা ছিল সেই সময়ে লেখা হয় ইতিহাসের মধ্যেই এক হাজার আমাদের এই বাংলাদেশের সবগুলো বিভাগ শুধু সিলেট বিভাগটা বাদ দিয়ে এই পুরোটা জুড়ে ছিল প্রদেশ আর সিলেট সহ ওই অঞ্চলটা ছিল আসামের অধীনে তো এই প্রদেশের মধ্যে ইতিহাসে লেখা আশি হাজার মাদ্রাসা ছিল দখল করে নেয় তখন শুধুমাত্র এই বঙ্গপ্রদেশের মধ্যেই মাদ্রাসার সংখ্যা ছিল আশি হাজার সে সময় পুরো ভারতবর্ষের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় দশ কোটি मद्रासा गो मुसलमान सरकार अधिक जीत तरह मुसलमान भारत बर्ष के शासन कर তো সেই সরকাররা মাদ্রাসাগুলো পরিচালিত হওয়ার জন্য তারা দুটো পদক্ষেপ নিয়েছিল একটা পদক্ষেপ হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই মাদ্রাসাগুলোকে একটা অনুদান একটা ভাতা দেওয়া হতো আর প্রতিটা মাদ্রাসার জন্য জায়গির কিছু রেখে দেওয়া হয়েছিল তাদের জন্য কিছু অফ স্টেড ছিল অফ সম্পত্তি ছিল সেখান থেকে এই মাদ্রাসাগুলোর খরচ নির্বাহ হতো मद्रासा गुरु खरच उठे आसनेसा गो तक जेमनी भावे कौमी मद्रासा गलोते बोझी कौमी मद्रासा मान हल कौम अर्थे परिचालित मद्रासा যে মাদ্রাসার উপরে সরকারের হস্তক্ষেপ নেই সরকারের দেশের মধ্যে বারো হাজার মাদ্রাসা গড়ে উঠেছে কিন্তু সেই সময় মাদ্রাসাগুলো কমই ধারা মাদ্রাসা ছিল না তো যখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে রাজত্ব করা শুরু করে এবং স্বাভাবিক ভাবেই এখানে তারা তাদের সবচেয়ে বড় শত্রু মনে করত মুসলমানদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন বলেন তদি বলেন মতদর্শক অনুসরণ করো তাদের ধর্মকে অনুসরণ করো ততদিন পর্যন্ত তারা তোমাদেরকে শত্রুই মনে করবে হাজি ভাষায় রসুলাম বলেন আলকুফিদা কুফরি কুফরি যত মতবাদ হোক যত মতদর্শ হোক যত ধর্ম হোক ইসলাম এবং মুসলিম সকলে এক জাতি তো যেহেতু তারা এই অঞ্চলকে দখল করে নিতে চেয়েছিল এবং এখানে তাদের সেই ব্রিটেনের একটা উপনিবেশ তারা এখানে গড়তে চেয়েছিল তো স্বাভাবিকভাবে অঞ্চলের স্বাধীনতাকে আমি সবগুলো মানুষই তাদের শত্রু ছিল কিন্তু এর মধ্যে বিশেষভাবে তারা শত্রু মনে করত মুসলমানদেরকে এবং সর্বযুগে মুসলমানদের ধর্মীয় বিষয়ের নেতৃত্ব দেয় অলামায় কেরাম সুতরাং তাদের সবচেয়ে চোখের কাটা ছিল ওলামা তো এভাবে তারা প্রথম দিকে বিভিন্ন ভাবে কৌশলে কখনো কৌশলে কখনো নির্যাতনের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছিল একটা পর্যায়ে সেই যুগের সবচেয়ে বড় আলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দিসহ রহমতুল্লাহ আলী তিনি একটা ফতোয়া জারি করেছিলেন যে ফতোয়াটা ইতিহাসে বিপ্লবী ফতোয়া নামে পরিচিত আঠারোশো সালে তিনি সেই ফতোয়া জারি করেন সেই ফতোয়ার ভাষা ছিল হিন্দুস্তান দারুল হার্ভ এখন আর হিন্দুস্তানুল ইসলাম রয়েছে এই হিন্দুস্তানে বসবাসরত প্রতিটা মুসলমানের জন্য এই শত্রুদের বিরুদ্ধে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন এবং প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা ফর্জে আইন আঠারোশো তিন সালে তিনি এই ফতোয়া জারি করেন তার পূর্বেই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণভাবে মুসলমানদেরকে দমাতে পারছিল না বিভিন্ন দিক থেকে ওলামাইকার মানুষদের ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন তাদের এবং তাদের শত্রুকারা এই নামে কিন্তু ব্যবসাকে একটা মহাদেশ ব্যবহার করে তারা এখানে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল রাজনৈতিকভাবে ভাবে তারা এই অঞ্চলকে দখল করে নিয়েছিল তো ওলামাইকার বিভিন্ন সময়ে মানুষদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন তো এবার সেই ব্রিটিশরা ভাবলো যদি আন্দোলনকে দমাতে হয় তাহলে প্রত্যেকটা স্বাধীনতাকে আমি দমাতে হবে কিন্তু তার পূর্বে যেহেতু এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সুতরাং এই আলেমদেরকে সর্বপ্রথম দমাতে হবে আলেমদেরকে কিভাবে দমাবে স্বাভাবিকভাবে আলেমরা থাকে মাদ্রাসা আর মসজিদে সুতরাং মাদ্রাসা এবং মসজিদ থেকে যদি আলেমদেরকে আলাদা করে দেওয়া যায় হা! মাদ্রাসা এবং মসজিদ থেকে যেহেতু আলেন আলাদা করা সম্ভব না সুতরাং যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই যাবে। এবং নতুন প্রজন্মের মধ্যে থেকে কোন আলেম তৈরি হবে না আর যদি ওলামা একরাম তৈরি না হয় তাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাকও আর কেউ দেবেন তারা তাদের সেই প্ল্যান অনুযায়ী যেহেতু ক্ষমতা তারা দখল করে নিয়েছিল পরিচালিত হতো দুই ভাগে একটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান আসত কিন্তু রাষ্ট্রের কর্ণধার যেহেতু এখন ফর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সেই অনুদানকে বন্ধ করে দিল বারো লক্ষ মাদ্রাসা সেই বারো লক্ষ মাদ্রাসার কোন মাদ্রাসাকে তারা রাষ্ট্রীয় থেকে এক পয়সা অনুদান দিল না তাদের দ্বিতীয় মাধ্যম ছিল সেই সম্পত্তি থেকে তাদের এবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ব্রিটিশ সরকার তারা উদ্যোগ নিল জমি এবং ভূমি সংস্কারের নামে তারা সেই অফি জায়গাগুলোকে সরকারিকরণ করে ফেললো এগুলোর মালিকানা নষ্ট করে এগুলো সরকারের অধীনে নিয়ে গেল সুতরাং এখন মাদ্রাসাগুলো পরিচালিত হওয়ার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসার মৌলিক আর একটা ছিল বন্ধ হওয়া শুরু হয়ে গেল তখন সেই দিল্লির রহিমিয়া মাদ্রাসা ফতোয় রহিমিয়া উর্দু ভাষার প্রসিদ্ধ একটা ফতোয়ার কিতাব সেই মাদ্রাসায় রহিমিয়া এবং এ আরও তিন চারটা মাদ্রাসা অর্থাভাবের মধ্যে থেকেও অনেক কষ্ট করে বিভিন্ন ভাবে তারা মাদ্রাসাকে টিকিয়ে রেখেছে এছাড়া বাকি লক্ষ লক্ষ মাদ্রাসা একে একে সব বন্ধ হয়ে গেছে এই ফতোয়া জারি হলো তার আগে আমাদের সেই কলকাতা যেটা তখন বঙ্গ বঙ্গপ্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই কলকাতার মধ্যে একজন আয়ল্যান্ড ছিলেন যে আয়ালেন্ডের নাম ছিল মোল্লা নাজিদুদ্দিন রহমতুল্লাহ আলী সেই মোল্লা মাজিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহী কলকাতার মধ্যে বেশ প্রভাব ছিল প্রতিপত্তি ছিল সাধারণ মুসলমানরা গিয়ে তার কাছে আবেদন জানালো যে হজরত ধীরে ধীরে একে একে দেশের সবগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নতুন প্রজন্ম তারা এখন ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছে না তো মুসলমানদের সন্তানরা যদি ধর্ম থেকে দূরে সরে যায় ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যায় তাহলে জাতির কপালে তো মন্দ আছে আগামী পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে এই জাতির নেতৃত্ব কে দেবে বর্তমান ওলামায় কেরাম তারা যখন অতীত হয়ে যাবেন একে একে অলামায় কেরাম চলে যাবেন নতুন করে এই পৃথিবীর হালকে ধরবে তখন সেই মোল্লা মজুদ্দিন রহমতুল্লাহ আরেই ब्रिटिश सरकार दरखास्त करा देश प्राय बारो लक्ष मद्रासा के बन्ध कर दिए क्योंकि सन्तान दर धर्म शिक्षा प्रयोजन একটা মাদ্রাসা হলে অমন প্রতিষ্ঠা করে দেন সেই মাদ্রাসায় যেন আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে তো ব্রিটিশ সরকার উদ্যোগ নিল যে একটা মাদ্রাসা যদি নতুন করে প্রতিষ্ঠা করা হয় এবং সেই মাদ্রাসা সরকারের অধীনেই পরিচালিত হয় তাহলে আশা করা যায় সেই ঝুঁকি নতুন করে দেখা দেবে না যেই ঝুঁকির কারণে তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল একটা মাদ্রাসা আর কয়জন সৈলীকে তৈরি করবে কয় জন তৈরি করবে আর যেহেতু মাদ্রাসাগুলো সরকারের অধীনে পরিচালিত হবে সুতরাং এগুলো লাগাম তো সরকারের হাতেই থাকবে তো তার সেই বললাম রহমতুল্লাহ আলীহ দরখাস্ত অনুযায়ী সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় যেই মাদ্রাসার নাম দেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা সেই সতেরোশো সালে যখন সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় সেই মাদ্রাসার মধ্যে সেই কিতাবকে মধ্যে রাখা হয় এবং মোটামুটি ধর্মীয় ধর্মের যে চাহিদা হাদিস আছে এই বিষয়গুলোকে সামনে রেখেই সেই নেশাব এবং শিক্ষা কারিকুলামকে সাজানো হয় তো সেখান থেকে মুসলমানদের সন্তানরা শিক্ষা গ্রহণ করতে থাকে তা সিরের বিষয়ে করতে ফির্ফের বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে অনেক ধরনের আলেম সেখানে তার অধ্যাপনার কাজে নিয়োজিত হন সতেরোশো সালের ঘটনা হলো এটা কথাগুলো মনে রাখতে হবে যেহেতু এটা ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিষয় এবং সেই ইতিহাসের সঙ্গে আমাদের এই সমস্ত মাদ্রাসা জড়িত সুতরাং এই বিষয়গুলো সঠিকভাবে না বুঝলে এই মাদ্রাসাগুলোর সঠিক মূল্যায়ন আমরা কোনোদিনও করতে পারব সতেরোশো একাশি সন থেকে শুরু করে আঠারোশো তিন পর্যন্ত এভাবে চলতে থাকে কিন্তু আঠারোশো তিন সনে যখন শাহ আব্দুল আজিজ ঐতিহাসিক বিপ্লবী এই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন গড়ে তোলা ছাড়া কোন মুসলমানের জন্য পৃথিবীতে বেঁচে থাকা যায় নেই তখন সেই হিন্দুস্তানের মধ্যে দশ কোটি মুসলমান যারা ছিল তারা সকলেই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল এই দশ কোটির মধ্যে সেই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে যারা শিক্ষা গ্রহণ করেছিল তারাও ছিল এবার সেই ব্রিটিশ সরকার দেখলো পুরো দেশে সবাই স্বাধীনতা আন্দোলন করে এটা মানা যায় কিন্তু যারা আমাদের মন খেয়ে বড় হলো যাদেরকে আমরা নিজেরা প্রতিপালন করলাম আমাদের খে আমাদের পরে তারা কেন নেমো করতে লাগলো তাহলে ওদেরকে কঠিন একটা শিক্ষা দিতে হবে ওরা তো সবাইকেই শিক্ষা দিতে চেয়েছে কিন্তু ব্রিটিশ বিশেষ ভাবে তারা উদ্যোগ নিল যে আমাদের খেয়ে আমাদের পরে এই কলকাতা থেকে আমাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের বাজাতে হবে কিভাবে বাজাবে বিভিন্ন উদ্যোগ নিল যেহেতু তারা এই অঞ্চলের মানুষ না আর বাঙালি জাতির বুদ্ধি হয় বেশি ওদের বুদ্ধিটা তুলনামূলক একটু কমই থাকে এজন্য তারা কিছু কাজ করে ফেললো যদি আমাদের বাঙালিকে এই দায়িত্ব দেওয়া হতো কাজটা খুব সুকৌশলে করতে পারত যার দ্বারা সাপ না। কিন্তু বেচারা ছিল অস্ত্র ছিল ক্ষমতা ছিল টাকা ছিল কিন্তু বুদ্ধির হয়তো একটু পরিমাণে কমতেই ছিল তার প্রথম উদ্যোগ নিল সেই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে মাদ্রাসার পরিচালক যিনি হন তাকে বলা হয় মুক্তা নিম চারজন এভাবে ধাপে ধাপে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল নিয়োগ দিল সেই কলকাতা আলিয়া মাদ্রাসায় কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যদি কথা বুঝে থাকে কলকাতা আলিয়া মাদ্রাসাকে ইসলাম ধর্ম শিক্ষার মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষার মাদ্রাসা সবাই বুঝে থাকলে বলছেন না কেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠান হলো এমন প্রতিষ্ঠান যেখান থেকে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হবে কিন্তু সেখানের মুহতামি একে একে ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হলো কিন্তু ছাব্বিশ জন মুহতামিম তারা মুসলমান ছিল না তারা ছিল খ্রিস্টান কৌশলী হতো খ্রিস্টাল নিয়োগ দিত না মুনাফিক নিয়োগ দিতামটা হতো যারা এইনকে ধ্বংস করবে ওলাকে ধ্বংস করবে কিন্তু বাহ্যিক ভাবে দেখতে তাদেরকে ভালো মানুষ মনে হবে কিন্তু তারা সরাসরি খ্রিস্টাল নিয়োগ দিল প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ তারা গ্রহণ করলো मुसलमान कुरान शिक्षा अर्जनता आंदोलन झांपी पड़े सर आन हादिसके दूरे रखा जाए जेहर चेतना हारे फेबर स्वाधीनता आंदोलन चेतना हारिए फे तस्ट इंडिया कोम्पानी ब्रिटिश बेनिया बिुदे प्रतरोध आंदोलन झांपिए पड़बेना ফতো আর সঙ্গে ঐকমত্য প্রদর্শন করবেন সুতরাং তারা তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী তফসির এর কিতাবের জাল থেকে উঠিয়ে দিল হাদিসের কিতাব ও হাদিস অন্যান্য বিষয় তো কোরআন এবং হাদিস কে বাদ দিয়ে দেওয়া হলো এছাড়াও আরো বিভিন্ন ধরনের উদ্যোগ নিল তো বোঝাই যাচ্ছে যে মাদ্রাসা शक्ति आत्मा के हारिए फेले तो यह हल अठार तीन साल घटना फतोआ जारी हारे घटना जारी हार पर... ছাড়া পক্ষি সম্পত্তি ছাড়া সাধারণ মানুষের গানের মাধ্যমে তারা তাদের শিক্ষা দীক্ষা অব্যাহত রাখল এভাবে চলতে থাকুক চলতে চলতে একটা পর্যায়ে ১৮৫৭ সাল আলোচনা সেটা ইনশাআ আল্লাহ আল্লাহ বাঁচি এরকম অন্য কোনো সময় হবে 18৫৭ সালে এসে সিপাহী বিপ্লব সংঘটিত হলো যার আরেক নাম হলো স্বাধীনতা আন্দোলন সে সময় এই হিন্দুস্তানের মধ্যে চিন্তা চেতনার ভিত্তি সেখান থেকে সূচিত হয়ে আমাদের পর্যন্ত চলে এসেছে যার কারণে আজকে এখানে খতারির মাফি শুধু খতমে বুহারি না বরং হাদিসার দশটা কিতাব খতম হয়েছে সেগুলোর শেষে এখানে দেওয়া হবে सब गुल हादी सब गो किबुलो सनद सनद बला छात्र गो जरा बस शिक्षा समापन करा तर उस्तर हादीस गो पड़े उस्ताद का हादी गो बनिए एक पर्या गया रसुल्ला सोल्ला आलिस्ल सदी गुलर बनानो ना उस्तरों बनानो ना बांगेर को बनानो ना आंतर्जातिको आलेम बनानो ना बरिजगुल् हलो তাদের মধ্যে একটা ভিত্তি রয়েছে একটা সিলসিলা রয়েছে একটা শেখর রয়েছে একটা চেইন রয়েছে যেটাকে আরবিতে বলা হয় সনদ এই উপমহাদেশে সবগুলো সনদ গিয়ে মিলে যায় শাহী উল্লাহ মহাদ্দেশহলি রহমতুল্লাহ আলি ইসলাম সেই শাহিউল্লাহী রহমতুল্লাহে আলী যাকে সেই হাজিদুল্লাহ মুহাজিরে মকি রহমতুল্লাহ আলহী সহ তৎকালীন যারা ওলামায় কাম ছিলেন তারা এই স্বাধীনতা আন্দোলনের দৃত্য কারণ একজন আলেম তার সার্থকতাই হল তিনিভূত করে কিন্তু অনুযায়ী সে আমল করে না এবং সে এইমকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার কোনো চিন্তা করে না সে আবার কিসের আল কারণ আলেমরা কারো আরে ভাই আলেমরা কারো রাসুলের ওয়ারিস আমার রাসুল কে ছিলেন আমার রাসুল তো সেই মানুষ ছিলেন ইসলাম জিন্দা করার জন্য বদরের ময়দানে আঘাতের সম্মুখীন হয়েছেন বহুদের ময়দানে নিজের দাঁতকে শহীদ করেছেন যেই রসুলের বিশিষ্ট বিশিষ্ট সাহাবিরা এই ইসলামকে জিন্দা করার জন্য নিজেদের বুকের তাজা খুনকে মিলিয়ে দিয়েছে সুতরাং সেই রাসুলের ওয়ারিস যারা হবে তাদেরও তো বৈশিষ্ট্য এটা থাকবে তারা আইনকে ভিতরে ধারণ করবে আইন অর্জন করবে এবং জ্ঞান অর্জন করার পর জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সবগুলো শাখার মধ্যে তারা পদচারণা এবং সবগুলো শাখা যেন সঠিক ভাবে নিয়ন্ত্রিত হয় সেই জিম্মাদারি ও কেমন পরিচালনা করবে তো সেই হাজিমত্লা আলাই তবুল্লাহ আলাই আর কয়েক বছর পর এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের নাম নিশানাও হয়তো আর বাকি থাকবে তো এখন কি করা প্রয়োজন যে পীঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তো সর্বশেষ শক্তি একটা প্রাণীও সে বিলানোর চেষ্টা করে আর মানুষ তো সফল নই সতেরো শতকের শুরু থেকে আঠারোশো সাতান্ন প্রায় দেড়শো বছরের চাইতেও বেশি সময় এত সময় ধরে সেই ব্রিটিশ বেনিয়ার এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানদের রক্ত শোষে খাচ্ছে সেই সময়ের মধ্যে এই অঞ্চলে প্রায় দশ কোটি মুসলমান ছিল লক্ষ লক্ষ মধ্যে আলেম ছিল অবস্থা এমন ছিল যেহেতু বারো লক্ষ মাদ্রাসা তো বারো লক্ষ মাদ্রাসা থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে গড়ে প্রতি বছর অন্তত দশ বিশ জন তো হয় তাহলেই কয় লক্ষ আলেম তৈরি হবে তেমন একটা অবস্থা ছিল ঘরে ঘরে আলেম ছিল এমন ঘর খুব কমই ছিল যে ঘরে কোন আলেম ছিল না আজকাল তো পুরো রাজবাড়ির মধ্যে দাওরাই হাজি মাদ্রাসাই মাত্র দুইটা শহরের মধ্যে মাত্র একটা কিন্তু সেই সময় বঙ্গপ্রদেশ এবং আগেই বলেছে বঙ্গ প্রদেশের মধ্যে তখন সিলেট ছিল না সিলেট ছিল আসামের অধীনে ছিল আশি হাজার মাদ্রাসা ঘরে ঘরে আলেম ছিল কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলেনদেরকে নির্মূল করতে করতে এমন একটা অবস্থায় সুপনীত করলো যে এখন জানাজা পড়ার জন্য এলাকার পর এলাকা খুঁজে একজন আলেম খুঁজে বলা যাচ্ছে লক্ষ লক্ষ আলেমকে তারা শহীদ করে দিতে চিন্তা করলেন যুদ্ধ যদি আমরা এখন গড়ে না তুলি কয়েক বছর পর এই অঞ্চলের মধ্যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না ইসলামের নাম বাকি থাকবে না তা এখন কি করণীয় তারা তখন থানা ভবন আশরাফ আলী থানবী এই থানবি নামটা এসেছে থানা ভবন এলাকা থেকে সেই থানা ভবনের অধীনে তারা একটা দারুল ইসলাম গড়ে তুললেন এই অঞ্চলটা সেটাকে ধরা হলো মুসলমানদের কেন্দ্র। এখানের মধ্যে ইসলাম জিন্দা থাকবে এবং এই কেন্দ্রকে সামনে রেখে সারা ভারত বর্ষের মধ্যে মেহনত করা হবে এবং পুরো ভারতের সবগুলো এলাকাকে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির থেকে মুক্ত করে প্রতিটা এলাকার মধ্যে ইসলামকে জিন্দা করা হবে ইসলামের কালিমা উন্নীত করা হবে এখন স্বাধীনতা আন্দোলন করার জন্য আমিরের প্রয়োজন মাঠে ময়দানে লড়াই করার জন্য সেনাপতির প্রয়োজন আর বিচার আচার করার জন্য বা দেওয়ার জন্য মসরার মধ্যে জিম্মাদার হিসাবে একজন নির্ধারিত থাকাও তো তিনটা স্টেপেই তারা লোক নিয়োগ দিলেন সে সময় আমিরুল মিনীর হিসাবে নিয়োগ দেওয়া হলো হাজি আহমদুল্লাহ মুহাজির মক্কির আহমেদুল্লাহ তিনি হবেন এই স্বাধীনতা আন্দোলনের অগ্রপথিক এবং তিনি হবেনের আমির প্রধান সেনাপতি নিয়োগ করা হলো সেই হানিফা বলা হয় ফতে আল্লাহ আহমদ গঙ্গ আলীকে তো সেখান থেকে ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলন সিপাহী বিপ্লব সংগঠিত হয় কিভাবে হয় সেটাও বলার এখন সময় নেই कारण से आंदोलन मध्य मुसलमान कौशल व्यर्थ प्रमाणित है मुसलमान भाव परिपाह विप्ल स्वाधीनता आंदोलन ब्रिटिश बेनिया हजार आलेम के शहीद कर दे कई हजार साढ़े बन हजार आलेम के शहीद कर दे प्रायई लक्ष मुसलमान के तरा हत्या कर दो लक्ष मुग्धलाम साढ़े बहान्न हजार कारण तुम भलो भाई बुझे पे अंचल मध्य साधारण मुसलमान हमकिन नेता जा रहा वारिश जा रहा रसुलर जुगे आबू जहाँ जमीन मौलिक भाव हुमक छोम्मलाम रसूल इंतकाले जेमनी भावे तेज़ सब चे बड़ हुमक छकर सिद्दिक तरह सब चाहे बड़ हुमक छपर ओसमान तर आली हसानिया এই মাথাগুলোকে কেটে দাও অন্যান্য অঙ্গ গুলোর নেচে যাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হবে কোন জিনিসকে কেন্দ্র করে ওলামায় কেরাম হলেন তাদের কেন্দ্রবিন্দু তো এই কেন্দ্রবিন্দু যখন থাকবে না এলেন ছাড়া নেতৃত্বও দেওয়া যায় না কারণ এলেন ছাড়া যদি নেতৃত্ব দেয় সেই নেতৃত্ব হকের দিকে হচ্ছে না বাতিলের দিকে হচ্ছে জান্নাতের দিকে হচ্ছে নাকি জাহান্নামের দিকে হচ্ছে এটা তো নেতাও তের পাবে না শেষ জামানার আলামত হলো শেষ জামানার মধ্যে আল্লাহ যখন আল্লাহ কোন আলেমকে বাকি রাখবেন না তখন মানুষরা মূর্খদেরকে নিজেদের নেতা বানিয়ে নেবে এখন আপনি প্রশ্ন করবেন দুনিয়ার মধ্যে আলেম বাকি থাকবে এটা আবার কিভাবে হয় তেমন পর্যন্ত তা আলেম বাকি থাকবে हाँ भाई आलेम बाकी थक अवश्य थकु আলেম বাকি না থাকার কি অর্থ কোন একটা মেহনতের মধ্যে কোন একটা এলাকার মধ্যে কোন একটা সেক্টরের মধ্যে সেখানে হয়তো আলেম বাকি থাকবে না যারা ছিল আল্লাহ তালা তাদেরকে উঠিয়ে নেবেন নতুন করে সেই মেহনতের মধ্যে সেই এলাকার মধ্যে সেই ক্ষেত্রের মধ্যে নতুন হয়তো কোনো আলেম থাকবে না যখন আলেম থাকবে না তখন মানুষরা ভাববে মূর্খরা ভাববে আরে আমরাও কি কম বুঝি নাকি আমাদেরও তো অনেক জ্ঞান আছে তো মানুষরা তখন মূর্খদেরকে নিজেদের জিম্মাদার বানিয়ে নিবে নিজেদের নেতা বানিয়ে নিবে নিজেদের নেতার কাজ হলো তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে জিম্মাদারের কাজ তো এটা পরামর্শ প্রয়োজন তার থেকে ফয়সলা নেওয়া হবে কোন একটা কাজ প্রয়োজন তার থেকে অনুমোদন নেওয়া হবে এখন যার থেকে অনুমোদন নেওয়া হবে তিনি তো জানেন না তখন অবস্থা কি হবে জিজ্ঞেস করা হবে নির্দেশনা গোমরা মানুষকেও গমরাহ করবে দিনই কাজের নামে তারা জাহান্নানি ভাতে থাকবে তো সেই সাড়ে বান্ন হাজার এক যুদ্ধের মধ্যে শহীদ করে দেওয়া হয় অবস্থা এমন হয়ে দাঁড়ায় এত আলেম ছিল যে ঘরে ঘরে আলেম লক্ষ লক্ষ আলেম কিন্তু নতুন প্রজন্মের কাছে কোরআনকে এমন আলেমেরই ঘাটতি দেখা শুরু করল তখন ওলামা ইকরাম নতুন করে একটা চিন্তা করা শুরু করলেন দেশের মধ্যে যেহেতু বারো লক্ষ মাদ্রাসা যেগুলো ছিল সবগুলোকেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিক্ষিপ্ত দুই চারটা মাদ্রাসা যেগুলো ছিল এই সিপাহী বিপ্লবের পর আঠারোশো সালের পর সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো এখন মাদ্রাসা বাকি থাকলো শুধুমাত্র একটা বলতে পারবেন সেটা কোন মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা শুধুমাত্র একটা মাদ্রাসাই বাকি থাকলো বাকি যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসা এই সিপাহী বিপ্লবের পর তালা বদ্ধি নেই করে দেওয়া হয়েছে সুতরাং সেটাও প্রাণহীন একটা মাদ্রাসা হিসাবে রয়ে গেছে সুতরাং দেড়শো বছর ধরে ওলামা একরাম স্বাধীনতা আন্দোলন চালিয়ে আসছেন এখনো ব্রিটিশদের পরাজয় হয়নি নেতৃত্ব কে দেবে চারদিকে ওলামা কালাম এই চিন্তার মধ্যে পড়ে গেলেন হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি আহমদুল্লাহ আলাই এই আন্দোলনের পর তার নামে ফাঁসির ওয়ারেন্ট জারি হলো তিনি এখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন আলাই তিনি অল্প কিছুদিন আত্মগোপন করে থাকলেন রেফতার করা হলো গ্রেফতার করে মাথার উপর তরবারি ধারণ করে সেখান থেকে কয়েকশো মাইল দূরে তাকে হাটিয়ে নিয়ে আরেক জেলের মধ্যে নির্মম ফেলে রাখা হলো এর মধ্যে একটা অবাকর ঘটনা আছে যদিও সময় শেষের তারপর ঘটনাটা বলে রাখি আজকাল তো বেদাতিরা নিজেদেরকে আশিকের রাসুল হিসেবে পরিচয় দেয় কিন্তু এই ওলামা এখেরা আমি ইস্কের কতটা গভীরতা ছিল তার একটা দৃষ্টান্ত বলছ এই করুণ পরিণতির মধ্যে যখন সিপাহী বিপ্লবের মধ্যে দেওয়া হয় দীর্ঘকাল পর্যন্ত তিনি বন্দী থাকেন কিন্তু তার বিরুদ্ধে যখন কোনো প্রমাণ দাঁড় করা যায় না তখন বাধ্য হয় তারা তাকে মুক্তি দিতে জামিন দিয়ে দিতে বাধ্য হয় কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে কাসের নানুতির আহমদুল্লাহ আলী যিনি ছিলেন প্রধান আলী দার্লুম দেওবন্ধের প্রতিষ্ঠাতা প্রধান সেনাপতি মসজিদ ঝাড়ুদিচ্ছেন আমাদের তো সাধারণ মানুষ যারা তাদেরও মসজিদ ঝাড়ুদিতে পেস্টেজে লাগে देखि मस्जिद कसम नहम आली मस्जिद परिष्ट कर पड़े एर मध्य ब्रिटिश पुलिस गर्म खोजे इसे जिज्ञेस करे देखे কাসেম নানুতবি ভাবলেন যদি উত্তর দেয় আমি কাসেম নানুতবি গ্রেফতার করে নিয়ে যাবে আর যদি বলি না কাসেম নানুতবি আমি দেখিনি আমি কাসেম না তাহলেও মিথ্যা কথা হবে তাহলে এমন কিছু করতে হবে যেটা মিথ্যাও হয় না আবার প্রাণও বেঁচে যায় তাহলে কি করতে হবে চালাক মানুষ ছিলেন তিনি দুই কদম পাশে সরে গিয়ে বললেন হ্যাঁ একটু আগে তো এখানেই ছিল তো একটু আগেই দেখেছি আমি এখন তারা ভাবলো হ্যাঁ একটু আগে এখানে ছিল এখন হয়তো এখান থেকে উঠে চলে গেছে তারা আশপাশে খোঁজাখুঁজি করে এখন কাসেম লম্বা ভেবেছিল হবে, সাহেব লম্বা অনেক হাদেম থাকবে তাকে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসবে চারদিকে খুঁজে এরকম কাউকেও পেলো না তো অবশ্য সে হয়ে তারা চলে গেল তো কাসেম নানুতবি আহমেদুল্লাহ আই তখন আত্মগোপন করলেন লুকিয়ে পড়লেন এর ঠিক তিন দিন পর দেখা গেল মসজিদের মধ্যে বসে আছে অথচ অন্যান্য জনসাধারণ মানুষ ভেবেছিল এই মানুষকে যদি পায় ঝুলাবে এই আসবে না আত্মগোপনের মধ্যেই থাকবে তিন দিনের মাথায় যখন দেখা যাচ্ছে মসজিদের মধ্যে বসা সবার তো চোখ চরক হয়ে গেছে তারা এসে বিশ্বের সঙ্গে প্রশ্ন করছে হাজরত আপনি এখানে আপনার বিরুদ্ধে তো ফাঁসির ওয়ারে জারি হয়ে আছে দেখেন এসকে রসুলের নমিনা আজকাল আমি আত্মগোপন করার পর আমি চিন্তা করলাম আমাদের জন্য কলানের মধ্যে আল্লাহ বলেছেন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে সুতরাং আমাদের আমাদের আইডল হলেন দা প্রফেট দা মিছেনজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সেই রাসূলের ছর জিন্দিগীর নজর দিলাম আমি সেই রসলের জীবনের আমি তো সেই রসুলের একজন আশেখ আমার আকা আমার হাবিব তার জীবনের মধ্যে যেহেতু তিন দিন আত্মগোপনের ইতিহাস আছে সুতরাং আমি নাম তবি রহমতুল্লাহ আলী কিভাবে তিন দিনের চাইতে বেশি থাকবো আর নিজেকে বিবেচনায় আমরা সুন্নত বলবো না সরজও বলবো না ওয়াজিব বলবো না মোস্তাহাবো বলার সুযোগ নেই তিন দিনের চাইতে বেশি লোকে থাকলে এটা যায় এটা অনুত্তম কোনো কিছুই না তারপর তার জীবনের তার এই আদর্শের অন্যথা করতে পারি এটা তো আমার বিবেক সায় দেয় না তো অবস্থা যখন করুণ হতে লাগলো এর মধ্য দিয়ে সেই ব্রিটিশ বেনিয়া ঢুকাব আপনারা শুধু এই মাধ্যমেই এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না আপনাদের আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা একটা পদক্ষেপ গ্রহণ করলো কিছু দালাল তৈরি করে দিল তাদের এক দালালের নাম হলো গোলাম মহম্মদ সে গোলাম আহমদ কাদিয়ানীকে টাকা দিয়ে তারাই তৈরি করলো কেন এই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে অনেক পরে নিজেকে ইসা মাসি দাবি করেছে অনেক পরে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে অনেক পরে কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানিকে টাকা দিয়ে এই ব্রিটিশ বেনিয়ার জন্যই তৈরি করেছিল তার মূল লক্ষ্য ছিল মূল মিশন ছিল সে ওলামা একরামের জেহাদের স্প্রিয়াকে নষ্ট দিবে জেহাদের বিরুদ্ধে ভতোয়া দিবে কোরআনের অপবেক্ষা করবে হাদিসের অপবেক্ষা করবে মুসলমানদের মধ্য থেকে স্বাধীনতার আন্দোলনকে লমিয়ে নেবে সে তার সারাটা জীবন ব্যয় করেছে এই জিহাদের বিরুদ্ধে তোমরা শাসকের আনুগত্য করো যদিও সে কালো গোলাম হও সুতরাং তাদের আনুগত্য করতে হবে তাদের বিরুদ্ধে যারা ধারণ করবে যারা স্বাধীনতা ডাক দেবে তারা সবাই খারেজি তারা ফিরি তারা বিদ্রোহী তাদেরকে হত্যা করতে হবে সে কাদিয়ানের বিভিন্ন অনুসারী আজকালও সমাজের মধ্যে রয়ে গেছে আজকাল ও চারিদিকে জিহাজের বিরুদ্ধে ফতোয়া জারি হয় এমনকি সেই ফতোয়ার মধ্যে লক্ষ লক্ষ স্বাক্ষরও পাওয়া যায় তো সেই গোলাম আহমদ কাদিয়ানিকে এক সাইড তৈরি করলো আর একপাশে তৈরি করলো বেরলবি ফেরকা যাদেরকে রেজবি নামেও চেনা হয় মৌলভী আহমদ রেজা খান সেই রেজা খান এসে ফতোয়া দিল শাহ বলেছেন। হিন্দুস্থান হলো দারুল ইসলাম ইসলামিক কান্ট্রি ইসলামিক স্টেট সুতরাং যেহেতু ইসলামিক স্টেট এবং এই ব্রিটিশরা এই সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের হোদা আমাদের শাসক সুতরাং তাদেরকে অনুসরণ করতে হবে সেই বের সন্তানরাই আজকাল সমাজের মধ্যে বেদাতের নেতৃত্ব দেয় তো বিভিন্ন ফেরকা তারা তৈরি করে দিল। আরেকটা কাজ মুসলমানদের মধ্যে এরকম অনৈক্য দেখা দেবে স্বাভাবিক সাধারণ মানুষরা বলবে ওই হুজুর একটা বলে এই হুজুর একটা বলে আমাদের পক্ষেও আলেম আছে তোমাদের পক্ষেও আলেম আছে সুতরাং আমরা আমাদের আলেমকে অনুসরণ করবো বলে না আজকাল ওই কথা তো তারাও এখন বলা শুরু করলো ভারত হলো দারুল ইসলামতা আন্দোলন যেটা পরিচালনা করছেন এটা বিদ্রোহ এটা অবৈধ দলিল কি আমাদের মহান আলেম গুলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিয়েছে সবাই নিজেদের আলেম দিয়ে যুক্তি দেখাতে লাগলো সাধারণভাবে মানুষরা বিভ্রান্ত হতে থাকলো আরেকদিকে আরেকটা কাজ করলো তারা সেই ব্রিটেন থেকে বড় বড় পাত্রি পাদ্রিদেরকে হায়ার করে এখানে নিয়ে আসলো সেই পাদরিদের মাধ্যমে বড় বড় বহস বড় বড় মুনাজারা কায়ে করলো কিসের মুনাজরা সেই পাদ্রী দলিল প্রমাণের মাধ্যমে কোরআন খুলে খুলে হাদিস থেকে প্রমাণ দেখিয়ে রেফারেন্স দেখিয়ে তারা এটা প্রমাণ করতে লাগলো ইসলাম ধর্ম মানা যাবে না বরং সত্য ধর্ম হল খ্রিস্ট ধর্ম এবং তারা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিতে লাগলো বিভিন্ন সময় বিভিন্ন আমি শুনি সঙ্গে লড়বেন আমাদের এই বহস গ্রহণ করবেন ভাই খালি মাঠে বল দেওয়া সহজ আসেন সামনে আসেন কিতাব নিয়ে বসেন সাধারণ মানুষের সামনে মাইকে চিৎকা চেচামেচি করে তো লাগলি তো সেই পাদরে এখন হুঙ্কার ছুটতে লাগলো সাধারণ মানুষের সামনে কোরআন খুলে খুলে দেখিয়ে দিচ্ছে ঈসা আলি জিন্দা নবী আর দুনিয়া আসবেন আমরা তার সঙ্গে গিয়ে মিলিত হবো তোমার মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তো আর দুনিয়াতে আসবে না তুমি কেন তার অনুসরণ করছো এখন তাদের মোকাবেলা কে করবে লক্ষ লক্ষ আলেমকে তো মধ্যে শেষ করে দিয়ে এসেছে क्या कर मोकशाह खोद दिल्ली मध्य दिल्ली शाही मस्जिद सामने एक दिन मात्र एक दिन सतार मुसलमान के पुड़िए हत्या कर मात्र एक दिन এক ব্রিটিশ সৈনিক তার ডায়ের মধ্যে লেখে সেদিন পোড়ার গন্ধে এবং এমনি তা না শুকুরের চামড়ার মধ্যে পেঁচিয়ে সেই করে তারপর সেদিন আকাশ বাতাস পোড়া মানুষের গন্ধে এতটা ভারী হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আমি মারা যাবো এক ব্রিটিশ সৈনিক লিখছে তার এই ব্রিটিশ পাদ্রিদের আহ্বানকে এখন কে গ্রহণ করবে সাধারণ মানুষের সহিত করা হচ্ছে যে প্রতিটা ঘর যেন ওলামায় কেরাম থেকে খালি হয়ে যায় এটা ছিল তাদের টার্গেট সব মাদ্রাসাও বন্ধ মসজিদও বন্ধ করে দেওয়া হতে লাগলো তারা তাদের স্কুল গুলো শুরু করলো সেখান থেকে স্কুলের সূচনা শিক্ষা আলাদা ইসলাম শিক্ষা আলাদা যারা আমাদের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে না বরং তারা পোশাকে আশাকে হবে হিন্দুস্তানি কিন্তু মন মানসিকতায় তারা হবে ব্রিটিশ ইউরোপিয়ান যেটা আজকাল আমরা দেখি পোশাক আশাকে বাঙালি এবং পহেলা বৈশাখ আসলে খুব বাঙালি উৎসব পালন করে যদিও সারা বছর হিন্দি গান না। ইংরেজি ছাড়া পরে না। কিন্তু পহেলা খুব দেশপ্রেম জাহের করে কিন্তু দেখা যায় পোশাক আশাকে তারা যদিও বাঙালি কিন্তু চেতনায় মানসিকতায় তারা এক একজন হলো সেই যুক্ত রাজ্যের অধিবেশী তো এখন তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে তার ঘর ভেঙে দেওয়ার জন্য দালালটাই তো রয়েছে একাত্তরের মধ্যে দেশের মধ্যে এত পরিমাণ ধর্ষণ কোনোদিনও হতো না এত মানুষ কোনো নিহত হতো না এত মুক্তিযোদ্ধা গ্রেফতার হতো না যদি না রাজাকার গুলো থাকতো বিশ্বাস হয় এটা মুসলমানরা তাদের শুরুর জামানার মধ্যে যদি মুনাফিকরা না থাকত এত কাফের বেইমান এত সহজে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সুবিধা করতে পারতো না মীর জাফর মীর সাহদিকরা না থাকলে পৃথিবীর ইতিহাসটা অন্যরকম হতো আন্দোলন সেই রেশমি রুমাল না করত এই ভারত উপমহাদেশের ইতিহাস অন্যরকম হতো এবং পুরো ভারতবর্ষ এখন ইসলামের আলোকে আলোকিত থাকত পুরোটা ইসলামিক কান্ট্রি হয়ে যেত তো গাদ্দাররা সবসময় কাজ করে এসেছেন তো কে এখন তাদের চ্যালেঞ্জ গ্রহণ করবে তো কা আছে আমরা আলী সেই আঠারোশো সাতান্নতে জিলি সিপাহী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন এবং যার বিরুদ্ধে ফাঁসির ওয়ারেন্ট জারি আছে সেই মানুষটা এগিয়ে আসলেন শুধু ময়দানের মধ্যেই নেতৃত্ব না আরে আলেনের মধ্যে বসবে। দিবে ময়দানের মধ্যে যাবে আল্লাহ করবে। ময়দানে যাবে। রসুলের দুবার দিবে তার দাওয়াত শুনে দলকে দল মানুষ ইসলাম গ্রহণ করবে ইসলাহের ময়দানে বসবে কোরআন এবং হাদিসের আলোকে মানুষের থেকে খারাপ দোষ বের করবে এবং ভালো গুণগুলো তাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করবে সেই তো আলেন সব ক্ষেত্রে যে অবদান রাখবে আমি তুমি রহমতুল্লাহ জীবনের কোনো করেননি কারণ আল্লাহ বরং তারা তো জীবিত আইন তারা তো তাদের রবের কাছে হচ্ছে আরে তোমরা মৃতরাও মরণশীল তারাও মরণশীল ইন্নাকল মা আপনি মৃতদেরকে শুনতে পারবেন না যারা জীবিত থেকেও মৃত তারা যারা মরে গিয়েছে তোমরা মৃত হতে পারো কিন্তু তারা সবাই জীবিত তো তিনি শাহাদের তামান্না বুকে ধারণ করে সেই পাদ্রিদের মজরিতে ছুটে গিয়েছেন তাদের সঙ্গে বহস করেছেন মোনাজরা করেছেন সেই বহস মুনাজারা করে প্রতিটা বহস মুনছেন আসুক না কেন হক এবং হকানিয়াতের ধারক এবং বাহকরা সর্বযুগে বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে বাতিল যখন নমরুদের সুরতে এসেছে হক তখন এসেছে ইব্রাহিমের সুরতে बिलिल जन फिर आकृति हक तुजार सुरते बूपे भंड नबी आकृति हक तक अबू बकरते बिलिल जखे से दीन देनी सुरते हक तक मुजद्देदी अल फैसान सुरते और बिलिल जन इस तो कसिम नबी रमी एम भाई इलियादीला तुम धरतेंद्री दल सकते पर দীর্ঘ নয় বছর অতিক্রান্ত হলো এর মধ্যে সকল করে শিক্ষা ব্যবস্থার কি হবে নতুন প্রজন্মকে ছেষট্টি সনে তার আগে আঠারোশো তেষট্টি থেকে আঠারোশো ছিল ইতিহাসের মধ্যে করুনতম সময় ব্রিটিশ বেনিয়ার যখন দেখলো म मेरे छड़खार कर आंदोलन के दमान जा सर्वशेष चेष्टा व्यय कर सर्वशेष चेष्टा कि सर्वशेष चेष्ट हल जेहेतु कुर आन पड़े मानस आल छः जिहा मुसलमान केन्दोलन झाँपिए जिहदे सराते हैं एक मात्र क्या सर्वशेष पदक हिसाब से ग्रहण करा जाए भारत उपमहदेश मध्य कुरान जो एडिसन रहे পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই তিন বছরে ওলামা কলাম এমনি প্রায় ফুরিয়ে এসেছে মাদ্রাসা বলতেও কিছু নেই আছে শুধুমাত্র কলকাতা আলী সেখান থেকেও কোরআন এবং হাদিসের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এই তিন বছরের মধ্যে আরো চোদ্দ হাজার আলমকে শহীদ করে দেওয়া হয় সর্বশেষ আচ্ছা মাঝখানে একটা ইতিহাস বলে রাখি যেহেতু আলোচনা এমনিও শেষ করা যাবে না আলিয়া মাদ্রাসা প্রসঙ্গে সেই কলকাতা আলিয়া মাদ্রাসা সেই পড়ালেখার সেই নেশাব আর বর্তমান আলিয়া মাদ্রাসা এক না। সেই আলিয়া মাদ্রাসা যেটা বলছি সেটা হলো সেই ব্রিটিশদের অধীনে থাকা কলকাতা আলিয়া মাদ্রাসের ইতিহাস এরপর যখন ভারত পাকিস্তান ভেঙে আলাদা হয়ে যায় দুটো আলাদা কান্ট্রি হয়ে যায় 19৪৭ সালে তারপর সেই মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে যেহেতু এখন মুসলমান রাষ্ট্র আলাদা মুসলমান রাষ্ট্রের নাম হয়ে গেছে পাকিস্তান আর হিন্দুদের রাষ্ট্রের নাম হয়ে গেছে ভারত ইন্ডিয়া সুতরাং তখন দাবি উঠানো হয় যে কলকাতা আলিয়া মাদ্রাসা কলকাতা যেহেতু ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানের মধ্যে না সুতরাং সেটাকে ট্রান্সফার করে পাকিস্তানের মধ্যে নিয়ে আসা হোক এই দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা আলিয়া মাদ্রাসাকে নিয়ে আসা হয় ঢাকায় এবং তার নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা তখন এটা পাকিস্তানের অধীনে ছিল পূর্ব পাকিস্তান সেই ঢাকা আলিয়া এসে সেখানে আলী কলকাতা আলিয়া মধ্যে শিক্ষা বন্ধ ছিল হাদিসের শিক্ষা বন্ধ ছিল এই ঢাকা আলী আমদাসা খোলার পর সেখানে বড় বড় মুহাদ্দিসকে নিয়োগ দেওয়া হয় আমি এ সান মুজি আহমেদুল্লাহ আলীর মতো এই উপমহাদেশের বড় মুহাদ্দিজ এক জমানায় সেই ঢাকা আলিয়া শিক্ষক ছিলেন সে ঢাকা আলিয়ার মধ্যে প্রথম যুগে তখন সেই হাদিসের জালাই তফসির ফিরিয়ে আনা হয় সুতরাং আমাদের দেশের এখন যে আলিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেটা সেই কলকাতা আলিয়া মাদ্রাসার আলোকে না বরং সেটা হলো ঢাকা আলিয়ার আলোকে আর ঢাকা আলিয়ার মধ্যে এই রেসাবটা নেওয়া হলো এটাকে ছিল না হাদিসের কিতাব যেই জামানায় ছিল তখনও ছিল শুধু মিসকা এই ছয় কিতাব তো ছিল না সুতরাং বাংলাদেশের মধ্যে যত আলিয়া মাদ্রাসা রয়েছে সবাই মাদ্রাসার কাছে দারুল দেওবন্ধের কাছে আলাই তার শ্বশুর বাড়ি ছিল দেওবন্ধ এলাকায় দেবন্ধের ছাত্তা মসজিদে তৎকালীন ইমাম ছিলেন হাজি আবেদ আলী রহমতুল্লাহ আলী সেই মসজিদের মুসল্লি ছিলেন জুলফিকার আলী রহমতুল্লাহ আলী এবং ফজুল রহমান রহমতুল্লাহ আলী তো যখন তিনি শ্বশুর বাড়িতে আসতেন আসার পর ইমাম সাহেবের হুজরার মধ্যে সে হাজি আবেদ আলী রহমতুল্লাহ আলী কাসবির আলী ফজুল রহমান রহমতুল্লাহ আলী এবং জুলফিকার আলী রহমতুল্লাহ আলী তারা পরামর্শ করতেন তারা জাতির এই ক্রান্তি লগ্নে চিন্তিত ছিলেন কিভাবে আবার ঘরে ধারানো যায় কিভাবে আবার কোরআন এবং হাদিসের শিক্ষার কেন্দ্র গড়ে তোলা যায় কিন্তু কোনো বুদ্ধি পাচ্ছিলেন না দীর্ঘ নয় বছর পর্যন্ত আলোচনা পর্যালোচনায় চলছিল নতুন করে ওলামা এ গড়ে ওঠা দরকার যে ওলামা এ কালাম জাতির কান্দারি হবে জাতির নেতৃত্ব দিবে যারা মসজিদ থাকতে কৌমি মাদ্রাসার প্রয়োজন কি ছিল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা আলিয়া সতেরোশো একাশি প্রথম কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো ছেষট্টি এত দীর্ঘ সময় পর প্রায় আশি বছরের কাছাকাছি সময় পর নতুন করে আরেকটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি প্রয়োজন ছিল প্রয়োজন এটাই ছিল যে আগের শিক্ষা ব্যবস্থা সেটা জাতির চাহিদা পূরণ করার ক্ষেত্রে সক্ষম ছিল না যে সরকারের নুন খায় সে হয় সে তো নেমো খারামি করতে খুব কমই পারে তারাও আন্দোলন করেছে হলো সেই কলকাতা আলিয়া থেকে নতুন করে সৈনিক তৈরে হচ্ছিল না সুতরাং এই স্বাধীনতা আন্দোলনকে ঠিকাতে হলে ভিন্ন ধারায় শিক্ষা ব্যবস্থার প্রয়োজন তার আলোকে আঠারোশো ছিষট্টি সালে নতুন করে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় তিনি ছিলেন তার এলাকায় হাজি আবেদ আল আহমেদুল্লাহ আলী ফজরের নামাজ পড়ার পর তারা নিয়মিত আমল ছিল তিনি কিছুক্ষণ মুরাকবা করতেন তিনি তার মুরাকবার মধ্যে ছিলেন হঠাৎ করে মুরাকাবা ছেড়ে তিনি এই যে রুমালটা ছিল রুমালটাকে নিয়ে গেলেন ফজলুর রহমান রহমতুল্লাহ আলীর কাছে এবং অন্যান্য বুজুগের কাছে প্রথম যার কাছে গেলেন তিনি দিলেন দুই টাকা আরেকজনের কাছে গেলেন তিনি দিলেন ছয় টাকা আরেকজনের কাছে গেলেন ফজলুর রহমান রহমতুল্লাহ আলীর কাছে গেলেন তিনি দিলেন বারো টাকা টাকা কালেকশন শুরু করেছেন সন্ধ্যার মধ্যে তিনশো টাকা রেডি হয়ে গেল এবার তিনি কাস আহমেদুল্লাহ আর এই কাছে খবর পাঠিয়ে দিলেন যে হজরত আপনি চলে আসেন আল্লাহ তা আমার দিলার মধ্যে ঢেলেছেন আসেন অথবা পাঠানের পাশে দালিল গাছের নিচে বসে দশ প্রদান শুরু করেন সেই উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ একজন মাত্র উস্তাদ ছাত্র ছিল একজন সেই ছাত্রের নামও মাহমুদ উস্তাদের নামও মাহমুদ ছাত্রের নামও মাহমুদ সেই ছাত্র পরবর্তীতে যাগে সেই মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলী আল্লাহর বড় বুজুর্গ ছিলেন একদিন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল द्वारा अंकन कर लगा दाग दिल स्वप्न मध्य आदेश दिल्ली तुम्हें दार्लम देवबंधर एटा तो स्वप्नर कथा सकाल बिलें गए वास्तव में लाठी दाग देखा जाप्न मध्य दाग रसुल्लाम दिए गए সুতরাং আমরা নির্দিদায় এই কথা বলতে পারি যে কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এখন একটা প্রশ্ন দেখতে পারে হাতে গেছে দশ মিনিট আর কি বলবো একটা প্রশ্ন দেখতে পারে तभी कि हजिर नो कथा आश प्रसंग क्रमे फिर स्वप्नर मध्य देखे तो बुझे धरे स्वप्ने तो मानस अने देखे कसुल्लम जी दग दिए সকালে গিয়েও সেই দাগ দেখতে পেলেন তার মানে কি রাসুল গাড়িতে করে বা বোরাকে চড়ে এখানে এসেছিলেন এসে দাগ দিয়েছেন তাহলে তো এখন বেদাতিরা বলা শুরু করবে হা দেখেছ আমরাও তো চেয়ার খালি রাখি আর যে সম্মান দাঁড়িয়ে যায় কেন দাঁড়াই এতদিন আখরে ধরেছে কারণ রাসুল তো হাজির নাজির রাসুল তো এসে উপস্থিত হয়ে যান প্রশ্নটা রাখলাম যেহেতু সময় আছে দশ মিনিট আজকে উত্তর দিব না সেই দারকে কোন লক্ষ্য সামনে তৈরি করা হয় প্রশ্নটা মাথায় রাখবেন আল্লাহ দেবান প্রতিষ্ঠা করা হয় প্রথম লক্ষ্য ইহিয়া সুন্নাতকে সুন্দা করা সুননাথ জিন্দা করা সুনত মানি ফরোজ ওয়াজিব মধ্যে সুন্নাত বলতে যেটা বুঝে সেটা না পারিভাষিক অর্থ হলো হলো আমাদের ইসলামের কালিমা হলো তহিদের কালিমা হলো লাহ ইহ মুহ আমরা ইহা ইহ কে মানি কিভাবে মানি কোন তরিকায় মানি মোহাম্মদুল রসুল্লাহ তরিকায় মানি মোহাম্মদুর রসলার তরিকা যেটা সেটাকেই বলা হয় সুন্নত দিনের যে পথ দিনের যে আদর্শ সেটাকেই বলা হয় সুন্নতের বিপরীত শব্দ হলো বেদান্ত শূন্যতের মধ্যে মুক্তি বেদাতের মধ্যে ধ্বংস আমাদেরকে মা আমাদেরকে কি বলা হয় প্রসঙ্গ ক্রমে আরেকটা কথা বলে রাখে হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কি আমরা কি আহলুল হাদিস না আহলুল সুন্না হাদিস আর সুনার মধ্যে পার্থক্য কি হাদিস বলা হয় রসুলের বাণী রসুলের উক্তি আর সুন্না বলা হয় দিনের ক্ষেত্রে অবলম্বিত তার জীবদ্দশায় যে বাণীগুলো দিয়েছেন তার অনেকগুলোই সুন্নার অন্তর্ভুক্ত কিন্তু রসুলের সঙ্গে কিছু বিষয় স্পেশাল ছিল যেমন উদাহরণস্বরূপ রসুল বিয়ে করেছেন কয়টা क्या एगारोटा रसुलर पर खलिफा जरा खलिफा कि भाव निर्धारण हो ইসলামের রাজনীতি কি হবে আমির নির্ধারণের পন্থা কি হবে এটা তো থেকে আমরা শিখি রসুল নিজে বলে সুতরাং রসুলের পর খোলাফা এ রাশিদিনের মধ্যে আমরা যে আদর্শগুলো পাই সেগুলোও সন্ন্যার অন্তর্ভুক্ত কিন্তু সেগুলো কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না সুতরাং সন্ন্যাস শব্দটা হাদিসের থেকে অনেক ব্যাপক আমরা না। তো দারুল দেওবান প্রতিষ্ঠার প্রথম লক্ষ্য ছিল সুন্নাতকে কে জিন্দা করা দ্বিতীয় লক্ষ্য ছিল সুন্নাথের বিপরীত জিনিস হলো বেদাত তো বেদাতকে নির্মূল করা আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে অনেকে শরীর আগুন জ্বলে যায় এবং তার মধ্যে যত কৌমি মাদ্রাসা হয়েছে সবগুলো আদর্শকে সামনে রেখে হয়েছে কোনো মাদ্রাসা যদি এই সামনে না রেখে বরং ভিন্ন কোনো আদর্শকে সামনে রেখে তৈরি হয় সেটাকে কোনো আমরা কৌমি মাদ্রাসা বলতে রাজি না কোন কোনো কৌমে মাদ্রাসার মধ্যে যদি জিহাদ বিরোধিতা শিক্ষা দেওয়া হয় কোনো কৌমে মাদ্রাসাকে যদি বাতিলের সামনে আপোষ করা শিক্ষা দেওয়া হয় কোনো কৌমে মাদ্রাসায় যদি বেড়াতে শিক্ষা দেওয়া হয় সেটাকে কোনো দিনও আমরা মাদ্রাসা বলতেও রাজি না আরে আমার আল্লাহ তো রাসুলকে মসজিদে আলাদা করে পরামর্শ জায়গা বানাই মুসলমানরা এসে ভেঙে দিবে তাহলে মসজিদ একটা বানাই সেই মসজিদে বসে আমরা পরামর্শ করব কিভাবে রাসুলকে মারা যায় কিভাবে মুসলমানদেরকে বরবাদ করা যায় এই মসজিদে সাইনবোর্ড দিয়ে একটা উপশালনে তারা বানিয়েছিল আজকালও বানায় সিয়ারা হয় তো তারা একটা মসজিদ বানিয়েছিল আল্লাহ তাহা নিজে তার রসরের কাছে করেছেন হে আল্লাহ নবী আপনি গিয়ে সেই মসজিদ কে ভেঙে দিয়ে আসেন সুতরাং মসজিদ নাম লাগালেই সেটা মসজিদ হয়ে যায় না নির্মূল করা কুহুর কে নির্মূল করা যার কারণে ওলামায় সিরকি ধর্মের বিরুদ্ধেও বলেন সিরকি মতবাদের বিরুদ্ধেও বলেন ইসলামের নামে যারা করে তাদের বিরুদ্ধেও বলেন তৃতীয় লক্ষ্য ছিল সাহেহরণ কারণ আমরা ইসলাম পেয়েছি আমরা আমাদের চোখ দ্বারা সাহাবিদের থেকে ধারণ করেছেন তবে থেকে ধারণ করেছেন তাবে তবে এভাবে যুগ পরম্পরায় এই ইসলাম আমাদের কাছে পৌঁছেছে আরে আমি কিভাবে বুঝলাম এই কোরআনে সেই কোরআন যে কোরআন আল্লাহ রসলের উপর कारण जुट परम्पर लक्ष लक्ष मानुष धारण कर बुक रक्त दिए धारण मध्य धारण पूर्ववर्ती जीवो दशा सा जीव दशाई देर जीव दशा दिन ग्रहण करते বিশেষ কোনো মাসে বিশেষ কোন দিনে বিশেষ কোনো প্রেক্ষাপটে বিশেষ কোনো ইসলাম কোন ইসলাম কোনো দিনও হতে পারে না আরে যেই লোক সাহাবির বিরুদ্ধে বিদ্বেষ লালন করে যে লোক সাহাবির বিরুদ্ধে বিদ্বেষ লালন করে সে কোনো হকপন্থী হতে পারে না আজকাল কিছু মানুষ আল্লাহ রসুলের সাহাবি মুদী লিখতাহিনের অ্যাটাক সর্বপ্রথম যারা চালাবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ মুদী আল্লাহ সর্বপ্রথমে আক্রমণ চালিয়েছেন যার ব্যাপারে আমার রসুল জান্নাতের সুসংবাদ শুনিয়ে গেছেন তো সেই মুয়াবিয়াকে যারা কাছে সেই মহাবিয়া যারা গালমন্দ করে তোমরা আমরা মোহাম্মদুল্লাহ কেউ মানি সব লবিকেও মানি আমরা আবু বকর কেউ মানি কেউ মানি ওসমানকেও মানি আলী কেউ মানি হাসান কেউ মানি হুসাইন কেউ মানি ফাতেমা কেউ মানি মহাবিয়া কেউ মানি তারা সবাই আমাদের আদর্শ সবাই আমাদের অনুসরণীয় যেই ব্যক্তিকে দেখা যাবে আমার উন্ম আমার সাহাবিদেরকে ব্যাপারে আল্লাহকে ভয় করো আদি আমাকে তো অনেক জ্বালিয়েছ অনেক কষ্ট দিয়েছ আমার দেহ রক্ত ঝরিয়েছ কিন্তু আমার পর আমার সাহাবিদেরকে আমাকে ঘৃণা করার কারণেই তারা তাদেরকে ঘৃণা করে সুতরাং যেই লোক সাহাবি বিদ্বেষী সে রাজুল সে নিজেকে যতই আসে রাসুল বলুক না কেন বাস্তবে সে আল্লাহ